وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أهل الكتاب لا تغلو في دينكم ولا تقولوا على الله إلا الحق إنما المسيح عيسى بن مريم رسول الله وكلمته ألقاها إلى مريم وروح منه وقال سبحانه وتعالى قل يا أهل الكتاب لا تغلو في دينكم غير الحق ولا تتبعوا أهواء قوم قد ضلوا من قبل وأضلوا كثيرا وضلوا عن سواء السبيل وقال رسول الله صلى الله عليه وسلم يا أجها الناس إياكم والغلو في الدين فإنه أهلك من كان قبلكم الغلو في الدين আল্লাহ সুহান মহান দরবারে লাখ শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মার্কাজুল হলুম আল ইসলামিয়া জামে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন বিষয়ে কোরআন এবং হাদিসের থেকে আলোচনা পেশ করে থাকি আজকের যে বিষয়টি আলোচনা হবে তা হচ্ছে আল গুলুফ দিন দিনের মধ্যে ধর্মের মধ্যে বাড়াবাড়ি করা অতিরঞ্জন করা এ প্রসঙ্গ নিয়ে কোরআনুল করিমের বিভিন্ন আয়াতে গুলু সম্পর্কে আলোচনা করা হয়েছে সুরায় নার একশো নম্বর আয়াত সুরায় মায়েদার ৭৭ নম্বর আয়াত जलावात कर गुलू सम्पर्लोचना पेश गु शब्द अर्थ हजाफुल हत सीमा अतिक्रम कर जम पानी जख उत्तप्तरा गरम पानी जख सीमा लंघन कर पिलिल पड़े जाए तक गला बला ए रख तूफान है तूफान समय सीमा अतिक्रम करानी चले आसे गुलू बला है এরকমভাবে ওরানুল করিমে আল্লাহ সুবাহানহুয়া তালা বলেছেন কাল মুহলি আখলিফিল বতুন কাল হামিম এরকমভাবে বিভিন্ন আয়াতে আল্লা সাহানহুয়া তালা এইগুলো শব্দের আলোচনা করেছেন মূলত এইগুলোর কারণে যুগে যুগে মানুষেরা আল্লাহ প্রদত্ত দিন থেকে সরে গেছে এবং নতুন ধর্মের জন্ম হয়েছে রাসুল আকরাম সাল আলহি ওর সাত করেন ইয়া নাস, হে লোক সকল গুলুফদ্দিন খবরদার তোমরা নিজেদেরকে দিনের মধ্যে ইসলামের মধ্যে বাড়াবাড়ি করা সীমা লঙ্ঘন করা অতিরঞ্জন করা থেকে নিজেদেরকে বাঁচাও ফাইন্না আহলাকা মান কানা কবলাকুম জেনে রাখো তোমাদের পূর্বে যারা ছিল তোমাদের পূর্বে যারা আল্লাহর দিনের অনুসারই ছিল তাদেরকে ধ্বংস করেছে ওই একটা জিনিসই তা হচ্ছে আল গুলুফ দিন দিনের মধ্যে অতিরঞ্জন করা বাড়াবাড়ি করা হাজিস্টা ইবনে মাজা কিতাবুল মানাসিক বাবু কাদুল হাসার ভিতর উল্লেখ করা হয়েছে নাসাই শরীফ উল্লেখ আছে মানাসিকুল হজের ভিতরে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই মুস্তাদে আহমদ উল্লেখ করেছেন হাদিসটা মুসলিম শরীফের শর্ত অনুযায়ী আছে এবং তোমরা তোমাদের দিনের ক্ষেত্রে গুলু করো বাড়াবাড়ি করো সীমা লঙ্ঘন করো তাকুলু আলাল্লাহ ইল্লাল না তোমরা আল্লাহর উপরে যেটা হক এর বাইরে কিছু বলো না আল্লাহ তালা যা বলেন নাই তা আল্লাহ বলেছেন এরকমটা তোমরা করো না ওরা বাড়াবাড়ি করে ইসা আলা আল্লাহর পুত্র বলতো আল্লাহ তালা সেটা প্রতিবাদ করেছেন নিশ্চয় মাসীহ ইসাহ মারিয়াম তিনি আল্লাহর রসুল ও কালিমা তুহ আল্হ মারিয়াম তিনি আল্লাহর একটা কালিমা কুন হয়ে যাও এর মাধ্যমে আল্লাহ তালা তাকে তৈরি করেছেন যেটা আল্লাহ তালা মারিয়ামের ভিতরে নিক্ষেপ করেছেন অরুহম মিনহু এবং আল্লাহর পক্ষ থেকে বিশেষ রুহ এর বেশি কিছু নন এমনি ভাবে কোরআনুল করিম আল্লাহ সুবাহ মায়দার সাতাত্তর নম্বর আছে বলেছেন হক হে আহলে কিতাবণ তোমরা তোমাদের দিনের ভিতরে গুলু করোনা বাড়াবাড়ি করোনা গায়রাল হাঁকটে অন্যায় ভাবে যেটা আল্লাহ বলেন নাই আল্লাহ কর্তৃক নাজ কিতাবে নেই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসুল তিনি যা বলেন নাই এই সব বিষয়গুলোকে তোমাদের দিনের ভিতরে প্রবেশ করিয়ে তোমরা বাড়াবাড়ি করো না तुमरा ओ समस्त समय हावा प्रवृत्तर अनुसरण करो ना कब्बल मीन कब्लू जरा इतिपूर्वे आगे जरा पदभ्रष्ट हो अदल कैसियरा जा मानुष के पदभ्रष्ट कर आनसाविल जा रहा सठीक रास्तारष्ट हो तुमरा ए पथे चलो ना आयात बुझा जाए যে গুলু হচ্ছে ইসলামের যুগে যুগে ক্ষতি করার একটা বড় উৎস সীমা লঙ্ঘন করা বাড়াবাড়ি করা আমরাও দেখি আমাদের ইসলামের ভিতরেও আল্লাহর কালামে বর্ণিত ইসলাম আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কর্তৃক আনিত ইসলাম পরিবর্তন হয়ে এখন নতুন এক ইসলাম মানুষ অনুসরণ করছে আল্লাহর বর্ণিত কোরআনে আল্লাহর নাজিল কৃত কোরআনে কোন তরিকার কথা উল্লেখ নেই আল্লাহ নাজ কোরআনে নাজ কোরআনে আল্লাহ হচ্ছেন খাওয়ালেখ তার সমতুল্য সমকক্ষ কেউ নেই আর বর্তমান যে প্রচলিত ইসলাম আছে তাতে মানুষদেরকে আলিমুল গাইব মানুষদেরকে কাশ্মখোলা মানুষদেরকে গাউসুল আজম मानुष दे के खजा नवाज गरीब नामज ब उपाधि अथच एक मानूष अर्थ की जेत भिन्न भाषा बना है यह साधारण मानूष अवगत नए गरीब नाम मानी गरीब के दाता गरीब फार्सी भाषा इल तरह बना अर्थात दुईटा शब्द मिले गरीब एक शब्द नाम शब्द দুটো মিলে একটা শব্দ হলো গরিব নওয়াজ অর্থাৎ গরিবকে যে দান করে অসহায় মানুষকে সাহায্য করে অসহায় মানুষের দাতা কে না হচ্ছে বিপদে উদ্ধার করা আগাসা, আগাছা ইউ ত্রাণ করা বিপদে সাহায্য করা আল আজম মানে হচ্ছে সবচেয়ে বড় আল গাউসুল আজম মানে হচ্ছে সবচেয়ে বড় বিপদে সাহায্যকারী বিপদে সবচেয়ে বড় সাহায্যকারী কোন মানুষ না আল্লাহ তাহলে এখন বোঝা যায় এই সব বিষয়গুলো মানুষেরা ধর্মের অংশ বানিয়ে নিয়েছে আমরা এজন্য আজকের আলোচনা করছি আল গুলুফ দিন দিনের মধ্যে ইসলামের মধ্যে গুলু করা বাড়াবাড়ি করানি এই গুলুটা দুই রকম হয় আল গুলুফ ইল এতকাত আল গুলুফ ইল আমল একটা হচ্ছে আকিদাগত বাড়াবাড়ি আর একটা হচ্ছে আমলগত বাড়াবাড়ি আকিদাগত বাড়াবাড়ি হচ্ছে আহ জামা তথা কোরআন এবং সুন্নায় বর্ণিত যে আকিদাগুলো আছে তার থেকে সীমা অতিক্রম করে বিভিন্ন দিকে আকৃষ্ট হয়ে বিভিন্ন ফেরকার যে আকিদা তৈরি হয়েছে যার কারণে সে রাতে মুস্তাকিম থেকে মানুষ ছড়ে গেছে যেমন একদল মানুষ তারা চিন্তা করল আমরা যে বলি আল্লাহ তালা সব কিছু করেন তো একজন লোক চুরি করে তাও তো আল্লাহ প্রদত্ত ক্ষমতায় তাহলে মানুষের দোষ কি দোষটা কি আল্লাহর উপরে পড়ে আল্লাহ তাল্লার উপরে দোষ যাতে না পরে সেজন্য তারা আল্লাহকে দোষমুক্ত করার জন্য আল্লাহর যতগুলো গুণ আছে সবগুলো বাদ দিয়ে দিয়েছে যেমন সৃষ্টিকর্তা আল্লাহ এরকম আল্লাহ আল্লাহতালা সব দেখেন শুনেন এ জাতীয় যত শেফাতগুলো আছে এগুলো বাদ आल्ला तला सृष्टि करें आल्ला के भलते गए क्षेत्र करल अथचि जो एकजल घुमा तो ता एक बोका बंधु छोटे एक क्यों क्षति करते देखल बार बार एक मशा माछी तरह ना के बस कयक बार शेष पर्त राग उठल एक बड़ पाथर नहीं मशा माछिर गए मारल মশামাছি পাথর দেখে আগেই সরে গেছে তার বন্ধুর কাম শেষ ইসলামের এই যে ফেরকা এই ফেরকাগুলো ফেরকায় কালাম একটা গ্রুপ আছে এই ফেরকারা চিন্তা করল যে সব দোষ তো আল্লাহ হয়ে যায় যদি বলি যে মানুষ গুণা করে আর এই গুনার সৃষ্টি করতে আল্লাহ তো মানুষের দোষটি এরা আল্লাহকে বাঁচাবার জন্য আল্লাহর যত গুণবাচক নাম আছে সবগুলো বাদ দিয়ে দিয়েছে অথচ কোরআনের আয়াত লক্ষ্য করে নাই কোরআনে বলা আছে रजमानल्लाह से आकीदा, आकीदा। कुरानी आयात छाला रसुल्ला मेहरजे मेरा, मेरा आल्ला रसुल्ला जो गलत बैतुल मुकदास आसमान ए रख आसमान भेद कर आल्ला जदि सर्वतमान जो बला सबकित आल्ला अस्तित्व ना थकत आल्ला रसुल मेरजाव एडड़ा बोखारदी से वर्णित होबहान शेष तीत अंशे प्रथम आसमान अवतीर्ण हनारुन शेष भागे प्रथम आसमान अवतीर्ण हन तो अल्लाह जो सबकिछिर मध्य मिसे थकें अवतीर्ण हार प्रश्न आसे ना ए रखो हदीिस आरान आयात आई विषय आज के आलोचना करा তো এরকম ভাবে আল্লাহ সুবাহান আছেন আল্লাহর হাত আছে কোরআনে বলা আছে ইয়াদিফাউ কায়দি হিম বায়াতের আয়াত সম্পর্কে আল্লাহ বলেছেন যে তাদের হাতের উপরে আল্লাহর হাত ছিল এগুলো আমরা বুঝলাম আহানুস জামার আকিদা হচ্ছে আল্লাহর হাত আল্লাহর চেহারা এগুলো বলা হয়েছে ফাইনামা তুয়াল্লু ফাসমা ঝুল্লা এরকম কিছু বলা হয়েছে আমরা এগুলো বুঝলাম এবার মালিক রহমাতুল্লাহ খুব সুন্দর কথা বলেছেন অবতরণ করেন তাও আমরা জানি আল্লাহর আল্লাহ চেহারা আমরা জানি আল্লাহ তালার পায়ের কথা উল্লেখ আছে তা আমরা জানি ঝুল এগুলো কিরকম এটা আমরা জানি না আল্লাহর হাত আমাদের মতো হাত আল্লাহর পা আমাদের মতো পা না জানি না এরকম তসবি দেওয়া জায়েজ নাই এটা হারাম এজন্য বলছি যে নজরুল রব্বে মা আলুম আল্লাহ তালা অবতরণ করেন তা আমরা জানি হেস্তে ওয়া হুম আলুম আল্লাহ তালা আর সমাসীন তা আমরা জানি এরকম ভাবে ঝুল এর কৈফিয়ত এর পদ্ধতি আমাদের অজানা ইমান এর উপরে ইমান রাখা ওয়াজিব এই সম্পর্কে এর চেয়ে বেশি জানার জন্য প্রশ্ন করার অধিকার নাই কারণ হচ্ছে এই আল্লাহ হচ্ছেন অসীম আমাদের জ্ঞান সীমিত সসীম আমরা সীমিত আমাদের সরবর শক্তি আমাদের দৃষ্টি শক্তি আমাদের সব কিছু সীমিত আমাদের জ্ঞান শক্তিও সীমিত সীমিত জ্ঞান দিয়ে অসীমকে আয়ত্ত করা সম্ভব না जिज्ञे करा रफ के पा अल्लाहर रसुल्लाह साम पाल्ट प्रश्न कर लें तुदा फिर आकाशे पूर्णिमाराते चाँद देखते कष्टा भिड़ी करते हैं जो मैग थके मीन गलास्कार आकाशे आकाशे पूर्णिमाराते चाद देखते तो मेरे कष्ट है साहब आकर मे नाता ना। आज प्रश्न कर लें परिष्कार आकाशे दिन बेल दोपुर समय सूर्य देखते तुम्हारा कष्ट है साहब आकर मदर नाता আল্লাহ রাসুল সাল্লাম বললেন ইন্নাকুম সাতারও না রব্বাকুম নিশ্চয় জেনে রাখো তোমরা তোমাদের রবকে দেখতে পাবে কামা কামাত ভাবে তোমরা এই আকাশের চাঁদকে দেখতে পাও পূর্ণিমার রাতে তোমরা যেরকম ভাবে আকাশের সূর্যকে দেখতে পাও পরিষ্কার আকাশে দিনের বেলায় এরকম ভাবে তোমরা তোমাদের রবকে দেখতে পাবে তবে দুনিয়াতে না আল্লাহ তারা এজন্য শর্ত আরোপ করেছেন যে ব্যক্তি আল্লাহ লেখা আল্লাহ সাক্ষাৎ লাভ করতে চাও ফালিয়াম সালিহা সে জন্য অবশ্যই আমলে সালেহ করে আমল করতে হবে কারোর থেকে আমল মাপ নাই বুজুর্গ হয়ে গেল আমল দরকার নেই अल्लाहर अलिगेल दरकार नहीं मारेफात शरिया आलदा दिए एक भिन्न धर्म तैरिंगशाला आलोचना शुरू करे जमा चलोगुलजास्मा बना हैल्लाह आरोसे समासीन किन्तु आरोसे समासीन कैमने এটাকে এক দল লোক অস্বীকার করার কারণে আর একদল লোক বলল কি আমরা যেরকম বসি আল্লাহ এরকম আরশে বসা আমাদের হাতের মতো হাত আমাদের পায়ের মতো পা এই আকিদা যারা পোষণ করে তারা বাড়াবাড়ি করল তারা আল্লাহকে মাখলুকের সঙ্গে তুলনা করল অথচ লেইসা কামিস্তিহি সেই কোরআনে বলা আছে আল্লাহর সমতুল্য কোনো কিছুই নেই আর একদিকে এটার মোকাবিলায় অন্যরা বলল কি না আল্লাহ এগুলোর কিছুই নেই सबगुल अस्वीकार कर मर्यादा आल्ला दिए ईसा आलाम आल्ला पुत्र शीरा आलिदी अल्लाह तला आनुर क्षेत्र बड़ा बाड़ी कर एकदल तो, ख्रिस्टन रा। ख्रिस्टन रा तो, तो एक दावी कर আগুন দ্বারা শাস্তি দিবেন একমাত্র আগুনের মালিক যিনি তিনি আপনারা খেয়াল রাখবেন এই পিপড়া আগুনে পড়াই দেন পড়াবেন না কারণ বলা আছে আগুন দ্বারা শাস্তি দেওয়ার অধিকার আছে কার আগুনের মালিক যিনি তিনি আলির যখন আগুন পড়াইলেন তখন তারা বলল এটাই তো রবের পরিচয় দিয়ে পড়াতে পারবে এই জন্য আব্বাস রাজি আল্লাহ বললেন আমি আলিরাদ বারণ করতাম সিয়াদের আরেকটা গ্রুপ হচ্ছে যে আলী রাজি আল্লাহ তালহু মাসুম ছিলেন সুতরাং তাদের যতগুলো ইমাম আসবে তাদের বারো ইমাম সবগুলোই মাসুম খালি মাসুম না ইমামদের ব্যাপারে তাদের আকিদা আমার শিয়ার উপর লেকচার আছে শুনবেন সেখানে আছে যে ইমামদের ওয়াই আলিল মাকাম ইমামের জন্য এত বড় মাকাম এত স্তর আছে মালাকুন মুরসাল যেই পর্যন্ত কোন ফেরেস্তা কোন নবী রসুল পৌঁছতে পারেন না এটা শিয়াদের বাড়াবাড়ি এরপরে গুলুবাদ মুসবফা ফির রসুল রাসুলের ক্ষেত্রে সুফিদের একটা গ্রুপ নূর। এদের দাবি হচ্ছে যে আল্লাহর রাসুল সাল্লাম মাটির তৈরি না নূরের তৈরি আর সেই নূরটাও সাধারণ নূর না আল্লাহর জাতি নূর তো আল্লাহর জাতি থেকে তৈরি হলে সে কি হবে আল্লাহই হবে এরকম ভাবে আল্লাহর রাসুল সাল আলাইসালাম আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন করতে পারেন সুফিয়া, এরপরে বর্তমানে যে গুলু এবং বাড়াবাড়ি যেটা সেটা ওটা তো আছেই আল্লাহ রাসুল সাল আলাই মানুষ নন তিনি কি ছিলেন তিনি আল্লাহ তিনি মাটির তৈরি নন তিনি আল্লাহর নূরের তৈরি এরপরে আরো বাড়তে গিয়ে সালে হঈন আল্লাহওয়ালা বুজুর্গদের সম্পর্কে সুফিদের বড় বড় মাসায় পীরদের সম্পর্কে দাবি করা যে তারা মাসুম খালি মাসুম না তাদের প্রত্যেকটা বাচ্চা মাসুম হয়ে জন্ম হয় একটা বই আছে বইতে লিখেছে তোমরা আমার পরিবারের প্রত্যেকটা মানে শিশুদেরকে মাসুম মনে করো এরা নিষ্প দেওয়ানবাগীর বই তো আজকে ইন্টারনেট আপনার দেখবেন দেওয়ানবাগীর একটা ওয়েবসাইট আছে তার শিশুরা সব মাসুম এগুলো দেওয়া আছে এরপরে তারা যেটা বলে এটা সরাসরি আল্লাহর থেকে জেনে বলে আল্লাহ থেকে জেনে বলে তাদের এই হয় তারা সব দেখে ফিমা লা আলহিল্লাহ এরকম কিছু বিষয় আছে যে বিষয়গুলো আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নাই সেক্ষেত্রেও এদের কাছে চাইলে এরা ব্যবস্থা করে দেয় আমরা এগুলোর বিস্তারিত দলিল বেশ কবি আল্লাহর সামনে আলোচনা করে একটা ভূমিকা দিচ্ছি এটা হচ্ছে আকিদার ক্ষেত্রেগুলো বুজুগেরা সব দেখেন আকিদা পোষণ করা बुजुर्ग सब सुनेंकी पोषण करामतुल आउलिया के अस्कारलिया हक्न मानी कारामत सब समय कारामत हिन्तुक प्रयोजन करें ताके अतटुकु दी এটার জন্য শর্ত হচ্ছে কেতাব এবং সুনার কোন বিষয়ের সাথে সাংঘর্ষিক হতে পারবে না মেসকাতে একটা কারামতের অধ্যায় আছে বাবু কারামত বাবুল কারামা ওখানে প্রথম আদেশটাই দেখবেন বাংলাতে আচ্ছা আদেশটা বাংলা হয়েছে আপনারা পর্বেন এগুলো আল্লাহ নবীর কাছে দুজন লোক আসলো কথা বলতে বলতে অনেক রাত্র হয়ে গেল তাদের বাড়ি যেতে হবে দুজনের হাতে ছিল দুটো লাঠি একজনের লাঠি জলে উঠলো আলোকিত হয়ে গেল एकसाथे ग कारामदेद विश्वास करी कर्थ नए कार मत एक क्षमता तई करते हैं आल्लाटाई मन बुजुर्गरा सब देखें इच्छे कर सबकिछ करें আপনারা ফাজা আমলে দেখবেন একটা কাহিনী লেখা আছে এক যুবক সম্পর্কে লেখা আছে ফাজা আল জিকির ভিতরে যে তার সম্পর্কে কথিত ছিল তার কাশ্প খোলা কাশ্প মানেই খোলা আবার খোলা যাই হোক সে সব দেখে ওনাকে দাওয়াত দিলাম একদিন দাওয়াত দিলে পরে হঠাৎ করে সে খাবারের মধ্যে বলে উঠল চিৎকার মেরে উঠল বলল আমার মায়ের কবরে আদার হচ্ছে তো তারপরে ওনার আবার যেটা ফাজা আল জিকির মধ্যে যে পঁচত্তর হাজার বার্লা পরে কবর আজ বন্ধ হয়ে যায় নেশাব তো আমার দুই তিনটা নেশাব পড়া ছিল একটা নেশাব মনে মনে দান করে দিলাম তো এতে সে বলল আলহামদুলিল্লাহ আমার মায়ের কদো বা কবরাজা বন্ধ হয়ে গেছে এই পর্যন্ত লিখে পড়ে গেছে ফায়দা ইহাতে আমার দুইটা ফায়দা হইল একটা হল এই যে এই যুবক সম্পর্কে আমার একটা ভুল ধারণা ছিল সবাই বলতো তার কাশ খোলা আমি বিশ্বাস করতাম না এখন আমার বিশ্বাস হয়ে গেল দ্বিতীয় ফায়দা হলো এই যে ওই যে পঁচাত্তর হাজার বার লাইলা পড়লে কবরাজা বন্ধ হয়ে যায় এটা যে হাদিজ সহিদ তাও জানা গেল হাদিস সহি করার কি সুন্দর তরিকা এত যদি সহজে করা খামাকা মহাদিস এত কিতাব ছিল না এখানে যে কথাটা আসল তাহলে এই সবার ধারণা ছিল তার কাশ খোলা সব দেখে আমার এটা সন্দেহ ছিল এখন সে সন্দেহ দূর হয়ে গেল এটা আমাদের মনে রাখতে হবে মোজেজা বলেন কারামত বলেন এটা কারো ক্ষমতার নাম না কোরআন স্পষ্ট করে দিয়েছে ইউসুফ আলাইহালামকে যখন কুপে নিক্ষেপ করে ভাইয়েরা গিয়ে ইয়াকুব আলাইস্লামকে বললো তাকে বাগে নিয়ে গেছে ইয়াকুব খবর নাই আর ৩৫ থেকে চল্লিশ বছর পরে যখন ইয়াকুবের ছেলেদের সঙ্গে ইসুফের পরিচয় হল ইসুফ আলাই শুনলেন তার আব্বা কানতে কানতে তার চোখ অন্ধ হয়ে গেছে বলেন যে আমার এই জামাটা তার চোখে লাগিয়ে দাও চোখ ভালো হয়ে যাবে জামা নিয়ে যখন রওয়ানা হলো ইয়াকুব আলাহি ইসালাম তখন সেই কেনানে বসে বলছেন ইন্নি আজিদুরি হাই ইউসুফ घरान पा लंग तुम्हारा रोगी पागल ना बोलोफे कूवै निक्षेपुफ असहायथा तक तुम यूसुफर घरान पाचना पैंत चल्लिश बच्चर पर सुदूर मिसराते घरण पाचता कारण था कि कारण परिष्कार एक जन मम যখন কেনানের কুয়াই নিক্ষেপ করা হয়েছিল আল্লাহ তারা তখন তাকে ইউসুবের ঘেরান পাওয়ার নাই বলে পান নাই আর চল্লিশ বছর পরে মিশরের থেকে আল্লাহ তারা ঘেরান পাওয়াচ্ছেন বলে সে ঘেরান পাচ্ছে এটাকে ইয়াকুবের ক্ষমতা না আল্লাহ প্রদত্ত এইটার নাম মৌজেজা আমরা নবীদের মৌজেজার উপর ইমান রাখি কারামতুল আউলিয়াকে বিশ্বাস করি আমরা একদিকে বাড়াবাড়ির মধ্যে নেই আর দিকে ছাড়াছাড়ির মধ্যে নেই কিন্তু এটাকে পুঁজি করে কেউ যদি বিশ্বাস করে বুজরগরা যা ইচ্ছে তাই করতে পারে সিদ্ধান্ত দিতে পারে আমরা আল্লাহ ঘৃণা বর্জন করি আমার পর্যন্তই না আমি দেখাবো ইনশাআল্লাহ এই আলোচনা অনেকদিন চলবে ইনশাআল্লাহ আমাদের বাড়াবাড়ি সীমানা কত কতদূর চলে গেছে বুজুর্গেরা আল্লাহওয়ালা হতে হতে চিনি যেরকম পানির সঙ্গে মিলে যায় এরকম বুজুর্গ আল্লাহর সঙ্গে মিশে যায় ফানা ফানাফিল্লা আল্লাহর সঙ্গে ফানা হয়ে যায় আল্লাহর মধ্যে আর তার মধ্যে কোনো পার্থক্য থাকে না লিখেছে আল্লাহর সঙ্গে সত্তাগত ভাবে মিশে যায় আর সেইটাকে দিয়ে দলিল পেশ করে মনসুর হাল্লাসকে দিয়ে মনসুর হাল্লাস নামে একটা জিন্দিক ছিল নাস্তিক ছিল একটা ফকির ছিল ল্যাংটা ফকির জাতীয় চট আর জট মার্কা জাতীয় চট আর কি জট এই মানসুর হাল্লাজ বিভিন্ন জায়গায় সফর করেছে ভারতে এসেছে এখানে এসে কিছু লাদু লুদু শিখেছে এরপরে সে প্রচার করতে লাগলো আল্লাহর কোন অস্তিত্ব ভিন্ন না আমরা এটা আলাদা আলোচনা করবেন ইনশাল্লাহ এলোকটা একটা প্রতারক ছিল আপনারা আল বেদায় নেহা বাংলা আছে ইসলামিক ফাউন্ডেশন বাংলা করেছে এটার মধ্যে মানসুর হাল্লাজের একটা চাপ্টার আছে আল হাল্লাজের জীবন এটা লেখাও না আমার বাদ দাদার লেখাও না গ্রহণযোগ্য ইতিহাসের কিতাব সেখানে কি সুন্দর করে লিখেছে কেমন প্রতারণা ছিল তার সে এক জায়গায় শিষ্যকে আগে পাঠিয়েছে এক শহরে তো সেখানে গিয়ে এসে খুব আল্লাহ বুজুর্গের মতো কাজ টাজ করছে লোকেরা সব তার কাছে আসতে শুরু করলো দলে দলে সে বললো আমি আর কিসের বুজুর্গ আমার বড় বুজুর্গ আসতেছে ওলি কুতুবী এলাকার আসতেছে অমুক আগের থেকে তো ফাইনাল করা ছিল এদের চুক্তি ছিল তখন তার কাছে তোমরা আসবা ঠিক ওই টাইম মতো লোকেরা জড়ো হয়ে যাচ্ছে ঠিক একটা লোক এসে সোজা মস্তিদে এসে ঢুকে দু নামাজ পড়লো কারোর সাথে কোন কথা নাই নামাজের পরে এসে মানুষের বিভিন্ন সমস্যা শুনলো সমাধান দিয়ে দিল এরপরে লোকেরা তাকে টাকা পয়সা দেওয়া শুরু করলো সে না আমার এগুলো দরকার নাই আমি যেগুলো তরক করে দিয়েছি তোমরা ওই লোকটাকে দাও ও অনেক কাজ টাজ করে ওকে দিয়ে দাও তো লোকেরা দেখলো মাসাল্লাহ আরো বড় বুজুর্গ টাকা পয়সা চায় না আর বেশি করে দিল ওই লোকের কাছে এরপরে ওই লোক টাকা পয়সা নিয়ে তার সাথে দেখা করলো দুজনে ভাগ করে নিয়ে সময় সময় অর্ধেক হাল্লাজের কাহিনী লেখা আছে কোথায় আমি আপনাদেরকে বলছি আলবেদ এখানে আছে আর বিটেই যাচ্ছে বাইর করে নিয়ে এখানে পরিষ্কার লেখা আছে তারা এই চক্রান্ত লেখা আছে আলা আলাহি সে একটা জিন্দিক ছিল একটা নাস্তিক ছিল এই জিন্দিকার কারণে এটা আল বেদাওয়া কিতাব এটার লেখক হচ্ছেন আল ইমাম আল হাফিজ হেমাদ আল কোরশি হিজরিতে জন্মযোগ্য যারা নাম শুনেছেন আলেমরা সবাই জানে মাদা তো জানবি এটা আল বেদাওয়হা কোন সাধারণ কিতাব না এটা অনেক আগের কিতাব যখন এই সমস্ত ফের হয় নাই এখানে পরিষ্কার লেখা আছে আসিয়া লাল কালিদি লিখে দিয়েছে হাল্লাজ হাল্লাজের কিছু হিলা চক্রান্ত এরপরে তার অনেকগুলো কাহিনী লিখছে লিখেছে ওান এ ছিল বহুরূপী বহুরূপী রংবাজ তারা মা কুল্লে কমিনা সে প্রত্যেক জাতির সঙ্গে তাদের মাঝাব মতো আচরণ করতো এরকম ভাবে ফাশেক ফুজার যার সঙ্গে যখন মিলত তার সঙ্গে সেরকম রূপ ধারণ করতো বিস্তারিত লেখা আছে পরতেকালে একটা দিয়ে অনেক সময় চলে যাবে কারো দেখার দা দেখে নেবেন এই মানসুর হাল্লা ছাড়া আমার দেশে ওয়াজ হয় সে আল্লাহর সাথে জিকির করতে করতে আল্লাহ মিশে গেছে চর্মনা নাম তো চলে আসে এই ওনাদের প্রত্যেকটা বইতে আছে বই আমার এখানে আছে কারণ দেখলে দেখাই দিব কয়টা রেফারেন্স দিব প্রত্যেকটা বইতে এটা সালে লেখা হয় নাই লেখা আছে যে জিকির করতে করতে আল্লাহ মিলে গেছে ওনাকে যখন বন্দি করা হলো উনি লাস্টে জিকির করতে শুরু করলেন আনাল হক আনাল হক কি জিকির করতে শুরু করলেন আনাল হক আনাল হক মানি আমি আল্লাহ আমি আল্লাহ এটাকেও সমর্থন করে বর্তমানে কত দূর চলে গেছে মানুষের গুলু করতে করতে আনাল হক মানে কি আমি আল্লাহ তো আমি আল্লাহ এই জিকির যদি কেউ করে কেমনি করে এটা যে আনাল হক জিকির করে এইভাবে যে যখন আল্লাহ সাথে ফানা হয়ে যায় তখন দেখে তার মধ্যে আল্লাহর মধ্যে কোনো পার্থক্য মিশে গেছে চিনি যখন পানির সঙ্গে যায় তখন কি হয় ভিন্ন কোন অস্তিত্ব থাকে না একাকার হয়ে যায় একাকার যখন হয়ে গেল তখন কি আর নিজে থাকে তখন তো সে আল্লাহ হয়ে গেছে তখন কি বলে আনাল হক জিকির করে খালি এ পর্যন্ত না তার কবিতা আছে আমার এখানে নবীদের মধ্যেও আল্লাহ অবতরণ করেন এটা হিন্দুদের রাকিদা ওই যে একজনে বলছে না দুর্গা দেবী প্রতি বছর কোন না কোনো বাহনে আসে এবার এসেছেন কিসে চড়ে গজে চরে। আর এজন্য দেশের ফসল বেড়ে গেছে সাথে দাঁড়িয়েছে কালকে পত্রিকা লাগে দাঁড়ায় নাইয়েরা অবস্থা এতে কি হবে বাংলাদেশের জিডিপি সাথে দাঁড়াবে না ওটা মিথ্যা বলেছে এই যে আঁকিদা এটা হিন্দুদের আঁকিদা মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে মনসুর হাল্লাদ আকিদা এটাই ছিল সে বলছে যখন আল্লাহর সঙ্গে মিশে গেছি এখন আর আমার মধ্যে আল্লাহে আমি তো সেই ব্যক্তি সেই ব্যক্তি তার মানে দুজনে এক নাহ রুহানে আমরা হচ্ছে দুইটা রুহ হালালনা বাদানা একটা দেহের মধ্যে দুইটা ঢুকে গেছি ফাইদা আবসরতনে আবসর তুহা আবসর তুহরাত যখন আমি তাকে দেখি তখন সে আমাকে দেখে আর সে যখন দেখে আমি তাকে দেখি তার মানে তার চোখ আমার চোখ এটা একটা হাদিস আছে যে কোনো ভ্রান্তার পিছনে একটা হাদিস থাকে আছে যে যখন কোন আল্লা বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করে আল্লাহ তারা বলেন আমি তার চোখ হয়েছে যা দিয়েছে দেখে আমি তার পা হয়ে যায় যাদি এসে চলে আমি তার কান হয়ে যায় যা দিয়েছে শুনে আমি তার চোখ হয়ে যায় যা দিয়েছে দেখে मिसे ग अथच हादीट लास्टे की कुरी? ले ले बोला लास्टे बी बोल তাহলে একই যদি হয়ে যায় তো আর চাইবে কার কাছে এই হাদিসার অর্থ হচ্ছে এই যে আমি তার সাহায্য করি আমি তার পক্ষে থাকি আমি তার পক্ষে দেখি এইটারে নিয়ে গেল যে বান্দা আল্লাহর সঙ্গে মিশে একাকার হয়ে যায় দেখছে এখানে কামা মুজেজাতাল আমার রুহুটা তোমার রুহুর সঙ্গে মিশে গেছে কামা তামু ফিল মা ইজলাল যেরকম ভাবে মদ সরাব এইগুলো মদ সাল কারবার নাই ওই যে গাঁজা খায় না এখনো মনসুর হালাদ গ্রুপ গাজা খায় ওই যে এক সিলুমে যেমন তেমন দুই সিলুমে মজা তিন সিলুমে উজির নাজির চার সিলুমে মজা কে খাবিরে গাজা এগুলো ওই চটার জট থেকে আসছে লেখা এখানে মাই জলাল স্বচ্ছ পানির সঙ্গে মদ সরাব মিলে পরে যেরকম মিশে যায় এরকম মিশে যায় আমার দেশে বলে যে চিনি যেরকম মিশে যায় আমি নিঃসন্দেহে একাকার হয়ে গেছি তোমার পবিত্রতা বয়ান করা আমার একই পবিত্রতা বয়ন করা এইরকম ভাবে এরপর শেষে লিখেছে আমি এমন একটা একটা সমুদ্রে আমি ভ্রমণ সবার হয়েছি আমার নৌকা ভেঙ্গে গেছে আলাদ ধর্মের উপরে আমার মৃত্যু হবে ফাল মদিনা আমি মতকেও চাই না মদিনাও চাই না এরপরে পার্থক্য নাই এটা সবাই স্বীকার করবে এটা দিমত করবে না কেউ কারণ এই যে বক্তব্য দিচ্ছি এটা সবাই স্বীকার করে আল্লাহ সঙ্গে মিশে গেছিল আরো কত মজার কাহিনী আছে সব বলতে গেলে অনেক সময় লাগবে লেখা আছে যে মনসুর হাল্লাজকে যখন জেলখানায় আটকানো হলো একদিন খলিফা গিয়ে দেখে দেখে যে বাদশাহাও নাই আর মনসুর আল্লাহ করছে গিয়ে দেখে যে জেলখানা পড়ে পড়ে আছে আছে নাই পরে একদিন গিয়ে তাকে জিজ্ঞেস করে ব্যাপার কি এরকম কেন হলো সে বলল প্রথম যেদিন আপনি গেলেন দেখেন জেলখানাও নাই আমিও নাই পানি থই থই করছে ওদিন স্বয়ং আল্লাহ নিজে আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য নেমে এসেছিলেন দেখেন কি সাংঘর্ষিক সে দাবি করল আল্লাহ সাথে মিশে গেছে আর এখন বললো কি আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে করতে গিয়ে আসলো এরপরে আবার যেদিন আপনি দেখলেন জেলখানাও পড়ে আছে শিকলও পড়ে আছে আমি নাই ওদিন আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম তো তুমি কোথায় গেলে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ তোমার তো আল্লাহ সাহেব মিশে গেছো আগে এই জিনিসগুলো চিন্তা করা প্রয়োজন যে কারণে তৎকালীন বাগদাদো রামায়াম সর্বসম্মতিক্রমে ফতুয়া দিনে তাকে হত্যা করার জন্য কতল করার জন্য সুলি দেওয়ার জন্য তাকে সুলি চড়ানো হলো মারা হলো তাকে এবং তাকে কেটে কেটে টুকরে টুকরে করে তার মাজার তৈরি করতে না পারে এরপরে নদীতে ফিকে ফেলাই দেওয়া হয়েছে সুফিরা বানাইল কি ওনাকে যখন জবাই করা হলো তখন তার রক্তের থেকে আনাল হক শুরু হলো কারামত মিথ্যা কাহিনী এই বেদাওয়া নেহা তো সামনে আছে আছে কোন জায়গায় এইসব কাহিনী তারিখ লুমাম তারিখে বাগদাদ তারিখে বেদা নেহায় এখানে সব আছে কেউ যদি দেখাইতে পারে আসতে মাথা নত করে তবা করে নিব যত গাদাখড়ি কাহিনী রক্তে আনাল হক বলা শুরু করলো পরে তাকে পোড়াইলো এইবার নদীর থেকে আনাল হক পানি উঠলে ওঠা করলো বাগদাব ডুবে যাচ্ছে তারপরে নাকি সবাইকে ক্ষমা চাইছে তারপরে আলাদা ঠান্ডা করে দিতে কি কাহিনী আজব কাহিনী নাটক ভাইরা আমার এই যে বাড়াবাড়িগুলো করা হয়েছে এগুলো গুলু বলা হয় সুফিরা এই বুজুগদেরকে এই গুলু করেছে এই আমি কয়েক প্রকার গুলুর দৃষ্টান্ত পেশ করলাম শিয়াদের গুলু খ্রিস্টানদের গুলু এহুদিদের গুলু এহুদিরাও ইসা ওজাইরকে আল্লাহর পুত্র বলেছে এরকমভাবে আমলগত গুলু আছে আমলগত গুলু হল আল্লাহ তালা শরিয়াতের যে বিধান দিয়েছেন ফরজ ওয়াজিব মোস্তাহাব হালাল হারাম এগুলোর কোন একটাকে যে সীমানা দেওয়া আছে তার বাড়ানো মোস্তাহাবকে ফরজের পর্যায়ে নিয়ে যাওয়া ফরজকে মোস্তাহাবের পর্যায়ে নিয়ে যাওয়া এগুলো হচ্ছে গুলু একজন লোক সে নিজের উপরে ওয়াজিব করে নিল সারা রাত্র সে ইবাদত করবে এটা বাড়াবাড়ি এই গুলোর দুইটা প্রকার আছে একটা হচ্ছে হারাম যেমন মনে করুন সে হরফ করলে আমি সারা বছর রোজা রাখবো তার মানে ঈদের দিনও রোজা রাখবে আর হচ্ছে এরকম না যেমন মনে করেন সে হলফ করলো আমি সবসময় রোজা রাখবো তবে হারাম দিনগুলো বাদ দি এটাও গুলু কারণ আল্লাহ রাসুল সাল সাল্লাম বলেছেন সবচেয়ে ভালো সিয়াম হচ্ছে দাওদ সালামের ফর্ম তিনি একদিন ফর্ম করতেন আরেক দিন ভাঙতেন আল্লাহ আল্লাহ রাসুলকে বলছেন যে তোমরা মুজাম্মিল কুমিল্লা কুমিল লাইলা হু কালিলা আলাইহ অর্ধেক বা তার চেয়ে একটু কম বা তার চেয়ে একটু বেশি इबादत करते क्यों जो निजेपर लाजम कर इबादत करू कर कहनी अल्लाह एक एक जने कत एक रे चल्लिस नाम कत बार कुरान खत्म कर आल्ला जाने रखते विषय आगे बाड़ाबाड़ी गुलू बलोचना करूगुल আবার কোন সময় যেটা হারাম না বা মাকরুও না এটাকে হারাম অত মাক্রু করে নেওয়া নিজের উপরে নিজে হারাম করে কোনো সময় সে মাছ গোস্ত খাবে না বুজুগেরা করে হারাম করে নেওয়া এগুলো গুলু হয়ে তো আমরা গুলো কেন হচ্ছে এই গুলু প্রথমে বড় আকারে হয় না প্রথমে হয় প্রথমে আস্তে আস্তে প্রথমে যেমন মূর্তি পূজা প্রথমে মূর্তি পূজা মূর্তি পূজা কার শুরু হয় নাই এটা দেখবেন তাফসির লেখা আছে এরা ছিল সালামের পরবর্তী কিছু আল্লাহওয়ালা মানুষের উপর আল্লাহবাদের কথা শুনো নাই তো এখন কেমনে তোবা করতে হবে সবাই তবা করো কে ওয়াজ করতেছে শয়তান ওয়াজ করতে তোমরা তবা করো তবা করে সবাই আল্লাহ হয়ে যাও আল্লাহর দিনের পথে ফিরে আসো আর একটা কাজ করো এই যে বড় বড় আল্লাহর অলিলা এক বছরে সব মারা গেল ওনারা যেখানে বসে দাস দিতেন ওইখানে ওনাদের মূর্তি তৈরি করে নেও আর ওইখানে বসে তোমাদের ওনাদের কথাগুলো আলোচনা করো যাতে মনে মনে এই ধারণা করবা যে ওনাদের মুখ থেকেই কথাগুলো বের হচ্ছে শয়তান কিন্তু মূর্তি বুঝার জন্য মূর্তি তৈরি করতে বলে নাই কারণ আস্তে আস্তে কি হবে পরে এরা মূর্তি তৈরি করল এরপরে সে অনুযায়ী মূর্তির সামনে বসে তাদের বক্তব্যগুলো পড়া হলো তাছির বেসুতে লাগলো जब प्रजन्मे प्रजन्म आसल तक मूर्ति पूजा शुरू हो गई बनाफी बड़ा प्रथम शुरू है आस्ते आस्ते कल चक्रे आस्ते आस्ते बड़ा एवं शेष पर्त आलदा धर्म हो जाए दिन हो जाए जेमन मन कर ईसा अलाम केल्ला पुत्र जरा ए रमे समाजे একদল মানুষ প্রথমে আল্লাহর নবীকে ভিন্ন কিছু চিন্তা করেছে নবী ভিন্ন এরপরে তারা বলেছে মানুষ না এরপরে চলে গেছে আল্লাহর জাতিনিস তৈরি করেছে এই যে বিষয়গুলো তৈরি হয় কতগুলো কারণ আছে আসবাবুল গুলু গুলু কেন হয় এক নাম্বার কারণ হচ্ছে আল জাহাল বিদ্ দিন দিন সম্পর্কে অজ্ঞতার কারণে এ দিনে এলেম নাই সঠিক এলেম না থাকার কারণে এগুলো তৈরি হয় আমাদের সমাজে অনেকেই বলে যে আমরা ইসলাম পেয়েছি পীর বুজুর্গদের মাধ্যমে আমি বলি এটা একটা একশো ঠিক এটা একশো ঠিক শতভাগ ঠিক পীর বুজুর্গদের মাধ্যমেই এদেশে ইসলাম প্রচারিত হয়েছে বলেই পীর বুজুর্গদের ইসলাম প্রচারিত হয়েছে কোরআন সুন্দর ইসলাম প্রচারিত হয় নাই কথা পরিষ্কার আমি ওনাদের কথা মানি যে আমরা ইসলাম পেয়েছি পীর বুজুর্গদের মাধ্যমে আমিও বলি একশো ঠিক পীর বুজুর্গদের মাধ্যমে ইসলাম পেয়েছেন বলেই পীর বুজুর্গদের ইসলাম পেয়েছেন কোরআন এবং সুন্না কর্তৃক আল্লা নাজ আল্লাহ রাসুল করতে আনিত ইসলাম এদেশে প্রচার হয় নাই পরিষ্কার আল্লাহর দেওয়া ইসলামে কারো স্থায়ী ক্ষমতা নাই ক্ষমতার মালিককে একমাত্র আর পীর বুজুর্গদের ইসলামে ক্ষমতার মালিক পীরেরা হয়ে যায় আল্লাহর সিদ্ধান্ত পাল্টে দেয় দেখাবেন চল বই থেকে আল্লাহ তালার সিদ্ধান্ত পরিবর্তন করে দেয় ক্ষমতা কাশপ খোলা থাকে সময় সব দেখে আসমানা দুইজনে একসাথে দ্বিতীয় আসমানে এরকম সাত আসমান পর্যন্ত গেল এরপরে ফয়েজ দিতে লাগলো আল্লাহ এতে হবে না শেষ পর্যন্ত তার কোন আওয়াজ নাই তার মানে আল্লাহর সাথে মিশে গেছে আল্লাহর নবী কাউকে এরকম সাত আসমানে দিয়ে যাই হোক এগুলো আসবে দেখো বই থেকে দেখো প্রত্যেকটা দলিল্লাম এক সীমানা সম্পর্কে না জানা শরিয়াতে যে ফরজ আছে ওয়াজিব আছে সুনাত আছে মুস্তাফ আছে এবং আল্লাহ মর্যাদা কোন পর্যন্ত আছে এগুলো না থাকার কারণে তিন নাম্বার হচ্ছে अल कसुर जहाँ एरतेउल हावी मन पुजाबाउल हावा हावारूजा मने जाए से एक दल हो गई दल पक्षे दलिल दीते गानुषे हादी तैरीबाउल हावा তারা এই কাজগুলো করে আমরা যেমন দেখি আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন সুরায় রুম এর উনত্রিশ নম্বর আয়াতে আহম বেগায় বরং যারা জালিম তারা তাদের আহ অনুসরণ করেছে বেগায় আল্লাহ তাদেরকে গুমরা হতে দিয়েছেন পথ হতে দিয়েছেন এদেরকে হৃদায়তার মতো কে আছে অমাল আহমিন আল্লাহ বলছেন যে এদের কোন সাহায্যকারী নাই কোরআনে আলাকাতা বলছেন সুরান আমের একশো উনিশাল বলছেন যে অনেক মানুষ এরকম আছে যারা মানুষকে গুমরা করে বদভ্রষ্ট করে বেআ বেগাই এলএম ছাড়া তাদের হাওয়া মন গড়া ধারণা প্রসূত এখন আবার তৈরি করেছে হাওয়াটাকে যে এরা এলহাম হয়েছে কি আল্লাহর পক্ষ থেকে এলহাম হয়েছে সহজ কথা হা এলহাম যদি কোরআন এবং সুন্না মোতাবেক হয় সিন্ন বিষয় আর কোরআন সুন্না বাদ দিয়ে যদি এলহামের মাধ্যমে কোন তরিকা তৈরি করা হয় ওটা ইলহাম যদি হয় তা আল্লাহ পক্ষ থেকে না কার পক্ষ থেকে এটা মনে রাখতে হবে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন বেশিরভাগ লোকদেরকে অনেক লোক তারা গুমরা করেছে নিশ্চয়ই তোমাদের রব জানেন যে কে সীমা লঙ্ঘন করছে কোরআন আল্লাহ তালা সেজন্য স্পষ্ট ভাবে বলেছেন যারা আগে বলেছে हे आता तुम्हारा तुम्हारे दिन क्षेत्र मन गड़ा मन थे तैरी जिसमस्त विधान आगे अनुसरण करो ना कब्बल कब्लू जरा आगे पदभ्रष्ट हो अबल्ल का एवं जरा अनेक लोक के गुमराह कर अबल्लरा तुम पथे आज के इसलम फिर एगर प्रत्येक आलदा तैर तरिकार जिकिर तरिकार लतिफा छयीफा आगे प्रत्येक सफीदे प्रत्येक के ছয় লতিফার কথা কোরআন হাদিসের কোথাও নাই তবে তৈরি করেছে আমি লতিফা দেখা লতি আলাদা জায়গা আছে আলাদা রঙও আছে সব আমাদের মনে রাখতে হবে তিন নাম্বার কারণ যেটা এই সমস্ত বাড়াবাড়ির তা হচ্ছে আল এতমাদ আল আল আহাদিস কতগুলো জাল হাদিস ভুয়া হাদিস আল্লাহ নবীর নামে তৈরি করে সেগুলো অনুসরণ করে এই কারণে এই সমস্ত আকিদা এবং এই সমস্ত গুলো বাড়াবাড়ি তৈরি হয় জাল হাদিস তৈরি করবে যেমন দেখাব আমি শাল্লাহ হাদিস তৈরি করেছে আল্লাহ রসুল সাল্লাহাম যে নূরের তৈরি তা তৈরি করল কেমনে যে আল্লাহ তার নূরে ধাক্কা মেরেছেন একটা নূর ছুটে পড়েছে চারটা ভাগ হয়েছে সে চারটা ভাগ থেকে প্রথম ভাগ দিয়ে কি তৈরি করেছেন তারপর কি তৈরি করেছেন এরকম অনেক কাহিনী এখানে আসবে এরকম আরো আপনারা হাদিস শুনেছেন যে আল্লাহ রসুল সাল্লা বলেছেন কি अब्वालू मखल्लाह नूर आल्ला तला प्रथम नूर तैरिंग हादीस अथच अपना हादी परिष्कार लेखा अब्बलुमा कलम तो रही जाल हादीस तैयारी ओ हादिस भित मानु गुमराह विभ्रांत यह जन ममिन जरा सत्यार अर्थे दिन क्या कर हदीस अनुजाग भलोकर जेने रखा পুত্র এটা তাদের মন গড়া মুখের কথা ধ্বংস করুক এরা কোথায় যাচ্ছে এরকম ভাবে আল্লাহ সুবাহ সম্পূর্ণ চেহারাগুলো পরিষ্কার করে দিয়েছেন এ কেন ওজায়কে আল্লাহর পুত্র বিশ্বাস করলো রহস্য ছিল এই বখতেন আসার তিন রকম রেখেছে আসার যখন বাইতুল হামলা করে তখন তাও রাতের অনেক হাফেজদেরকে হত্যা করে ফেলে ওজায়ের ছিল শিশু তাকে এজন্য হত্যা করে নাই। এরপরে ওজায়ের যখন বড় হলো একদিন একটা মাঠ দিয়ে যাচ্ছিল দেখে যে সব এখানে পরে আছে লাশ পড়ে আছে সহার বিড়ান হয়ে আছে উনি মনে মনে চিন্তা করলেন আল্লাহ তাল এগুলো কেমনি জীবিত করবেন কোরআনে আছে এটাও এটা আছে সুরায় বাঁকার দুইশো উনষাট নাম্বার আয়াতে ইমার আল্লাভিত করবেন আল্লাহ তাকে বলেন একশো বছর তুমি কয়দিন ছিলাম উনি হয়তো সকালে মরে গেছেন আল্লাহ তালা যেদিন জীবিত করেছেন বিকালে জীবিত করেছেন সে মনে করল ঐদিনেরই বিকাল এই একদিন বা একদিনের কিছু অংশ এটা বললেন আল্লাহ তালা বললেন কিন্তু গাধাটার দিকে তাকিয়ে দেখো তুমি যে গাধায় সবার ছিল সেই গাধা একেবারে হাড্ডি হয়ে গেছে সাদা হয়ে গেছে আল্লাহ তালা যে একশো বছর পরে জীবিত তারপর বলছেন আল্লাহ তালা বলে না এবারে তুমি গাদার হাডিগুলো দিকে তাকাও কাইফা নুংা কিভাবে আবার কিভাবে আমি একই আগের থেকেও ছিল বাস্তব রূপায়নটা দেখলেন বললেন যে আমি জানি যে আল্লাহ তালা সবকিছু ক্ষমতা রাখেন এই যে একশো বছর পরে জীবিত হলেন এরপরে লোকেরা বিশ্বাস করে না তুমি যে সেই ওজায়ের প্রমাণ করো উনি বললেন তাওরাত মুখস্ত বলে দিব লিখে দিব লিখে দিলেন এখন লোকেরা বলল এই পুত্রের আল্লাহর পুত্র আরেকটা হয়তো আছে এরকম যে আল্লাহ তালা ইহুদীদের উপরে গজব দিয়ে সকলের অন্তর থেকে তাওরাতকে ভুলিয়ে দিয়েছিলেন কিন্তু ওজায়ের কে আল্লা তালা এটা দিয়েছিলেন ওজায়ের যখন বললেন যে আমি তাওরাত লিখিয়ে দেব লিখে দিলেন তখন তারা বললো যে ওজায়ের আল্লাহর পুত্র নইল পাইলে কোথায় এইভাবে আল্লাহর পুত্র মানা হলো খ্রিস্টানরা বলতে লাগলো উনি কুষ্ঠ রোগীদের গায়ে হাত বুলে ভালো হয়ে যেত এরকম ভাবে বধির লোকদের কি করতেন উনি ভালো করতেন অন্ধ লোকদেরকে ভালো করে দিতে পারতেন এবং মৃত্যুদেরকে জীবিত করতে পারতেন আল্লাহর হুকুমে এসব কারণে এরা বলতে লাগলো সালাম আল্লাহর পুত্র আল্লাহ রিমে সুরায়াত পড়বেন আল্লাহ নিশ্চয় ওরা কাফের হয়ে গেছে যারা বলে ইসিহব মারিয়াম নিশ্চয় আল্লাহ হচ্ছেন মাসিহবনে মারিয়াম ওই যে আল্লাহর মধ্যে ঢুকি গেছে নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে আল্লাহ তারা তার জন্য জান্নাত হারান করে দিয়েছেন এবং তার ঠিকানা হচ্ছে জাহান্নাম নিশ্চয় জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই লকাদ কাু নিশ্চয় ওরা যারা বলে ইন্সু সাল নিশ্চয় আল্লাহ হচ্ছেন তিনের তৃতীয় আল্লাহ তিনের এক অংশ হচ্ছে ঈশ্বর আল্লাহ বলছেন লকাদ কাফার আল্লাহিনা কালু নিশ্চয় ওরা কাফের হয়ে গেছে যারা বলে ইন্না আল্লাহ সালাসা আল্লাহ হচ্ছেন তিনের তৃতীয় তারা যা করছে এ কারণে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে মরমন্ত আসবে এরকম ভাবে আল্লাহ সব জবাব দিয়েছেন যে খ্রিস্টান রাজোকে আল্লাহর পুত্র বলছেন এটা আল্লাহ তো বলছেন সুরায় আলরানের উনষাট নাম্বার ঈশার দৃষ্টান্ত হচ্ছে আদমের মতো আদমকে আল্লাহ তালা মাটির থেকে তৈরি করলেন তো আদম যেভাবে সৃষ্টি করেছেন ঈশা সেভাবে সৃষ্টি করেছেন এরকম ভাবে আল্লাহ সুবাহ উত্তর দিলেন করানোর কারিমে আমাদের মনে রাখতে হবে আল্লাহ রাসুল সাল্লাম নির্দেশ করেছেন বুখারি হাদিস আব্দুল থেকে বর্ণিতা বাবু কৌরিল্লাহ কৈফিলাম এটা তাপসির আসছে আল্লাহ রাসুল সাল সাল্লাম বলছেন তোমরা আমার বিষয় বাড়াবাড়ি করো না কামা আিন না সরা যেমন ভাবে বাড়াবাড়ি করেছে সীমা লঙ্ঘন করেছে অতিরঞ্জন করেছে খ্রিস্টানেরা এই সাহেব সম্পর্কে আনা নিশ্চয় আমি হচ্ছে আল্লাহর বান্দা আল্লাহর গুলাম বলো আমি আল্লাহর বান্দা বাংলার আল্লাহর বান্দা এবং রাসুল আমরা এই জন্য সাক্ষ্য দিয়েছি ওয়াশাহ নাম আন্না আব্দু আব্দুহু ও রাসুল আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসুল এই সাক্ষ্য আমরা সকলেই দিয়েছি এই সাক্ষী দেওয়ার পরেও আমরা আবার নামের সময় নাম কি গোলাম মোস্তফা কি নাম রাখি মোস্তফার গোলাম আমরা কি মোস্তফার গোলাম না মোস্তফা নিজ গোলাম নবী এসব নামগুলো রাখে মানুষ এগুলো বাড়াবাড়ি করেছে এগুলো এমন একটা পর্যায়ে চলে গেছে এখন যদি আপনি বলেন তাহলে হা যা সাইন ও যাব মক্কার কুফাররা তাও সহিদকে ভুলে গিয়ে এমন এক চরম পর্যায়ে পৌঁছেছিল আল্লাহর নবী যখন তাওদের দাওয়াত দিলেন তখন বললো এটা তো আশ্চর্য কথা পরে আসছে সুরায় সদের পাঁচ নাম্বার আয়াতে আর জওয়াল আল্লাহ আলিহাতা মোহাম্মদ কি বল এটা সমস্ত আলহাদেরকে বাদ দিয়ে এক আল্লাহ কেন্দ্রিক এক আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক এক আল্লাহ সমস্ত বিধান দেওয়ার মালিক এক আল্লাহ রিজিক দেওয়ার মালিক এক আল্লাহ সন্তান দেওয়ার মালিক এ ইসলামের মূল ভিত্তি আল্লাহ এই দাবারটাই দিয়েছিলেন নামাজ আসলো মেয়রাজে মেয়েরাজে যাওয়ার আগ পর্যন্ত কিসের দাবার ছিল অনেকে গোলমাল লাগায় ইমানের দাওয়াত ছিল ঠিকই ইমানের দাওয়া ঠিকই আছে ইমানের মূল ভিত্তি যদি বলা হয় ইমানের দাওয়াত একটা আজভাবে বলে কিছুর থেকে কিছু হয় না আল্লাহ থেকে হয় দোকানে খাওয়ায় না চাকরি খাওয়ায় না এই দাওয়াত নাই কারণ এই বিশ্বাস মক্কের কুপফার এমনি করতো কোরআনে পরিষ্কার বলা আছে এই বিশ্বাস মক্কার এমনি করতো আমার জাতিকে ভুল বুঝানো হয় যে মক্কার কাফের আল্লাহ বিশ্বাস করতো না সে আমরা ওরা কাফের और हम आल्लाश् करीजन मुसलमान की सुंदर कथा আল্লাহ কোরআানে বার বারবার বলেছেন আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন কে সৃষ্টি করেছে ওদেরকে তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ আবার বলছেন জিজ্ঞেস করেন কে সৃষ্টি করেছে আসমানি বাংলাকুল্লা আলিম তারা বলবে এক মহাপরিক্রমশালী মহাবিজ্ঞানী আল্লাহ সৃষ্টি করেছেন আপনি যদি ওদেরকে জিজ্ঞেস वश्य गुरु सब एमकि आज के मुसलमान बोले दुर्गा देवी फसल बस हुई है मक्कार का फेर भलो विश्वास करत कुरान के जिज्ञस करो কোরআন বলে অথবা সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে চৌচির হয়ে জমিনকে আবার তরুতাজা করে ফসল উৎপন্ন করার যোগ্যতা দান করেন কে লাই তারা সব করেন কে এরকম অনেক আয়াত জিজ্ঞেস করো কে তোমাদের এরকম স্পষ্ট আয়াত আছে আল্লাহ ওরা অবিশ্বাস করতো আল্লাহ একটা অবিশ্বাস করতো বৃষ্টি দেওয়ার মালিক ফসল মালিক সৃষ্টিকর্তা রক্ষাকর্তা এই সব বিশ্বাস বাক্য খুব ফারাও খ্রিস্টানরাও করে কোরআন সাক্ষী দিচ্ছে আর আপনার বহু বচন কি হবে তার সন্তান এবং নাতিভূতি তারপরে আবার বলেন তেজপুত্র না তেজ্যপুত্র না আল্লাহ তালা বলছেন যে ওরা বলে নাহনা হবাউ আল্লাহর প্রিয় সন্তান তেজ্য পুত্রও না যারা আল্লাহর পুত্র নাতি দাবি করে নিজেদেরকে তারা আল্লাহ বিশ্বাস করে না। শয়তানও বিশ্বাস করে আল্লাহ আছে শয়তান যখন জান্নাত বহিষ্কৃত হলো তারপরেও সে প্রার্থনা করেছে কার কাছে কি সুন্দর ডাক দিয়েছে রব্বি পাং দি নি আমার রব তুমি আমাকে কেমন পর্যন্ত হায়াত দান করো কার কাছে চায় আর আমার দেশের মানুষ বিপদে পড়লে ডাকে কাকে গিয়ে মা দৌড়ায় এই মাজার পন্থী মুসরিকদের মজবুত ছিল ঠিক করে কারণে আপনি বলবেন যে মক্কার মূর্তি পূজা করত। এইটা তো আমরা করি না আমি পরিষ্কার করে দেই ভালো করে মুখস্ত করে রাখুন মক্কার কুফারা যে মূর্তি পূজা তাকে মূর্তিকে আল্লাহ মানত মা না আল্লাহ তারা পরিষ্কার করে দিয়েছেন যে ওদেরকে যদি জিজ্ঞেস করো তোমরা কেন মূর্তি পূজা করো তারা বলবে যারা আল্লাহর পরিবর্তে অন্যদেরকে অলি বানিয়ে নিয়েছে মূর্তি দেব পূজা করছে তারা বলে মানাবুদু হুম আমরা এইগুলোর পূজা করি না ইলা তবে করি কি কারণ এগুলো আমাদেরকে কাছে আল্লাহর পৌঁছাই যে মূর্তি পূজা করতো তিনশো মূর্তি সেটা কি মূর্তিদেরকে আল্লাহ মেনে বিশ্বাস করত। বরং কি জন্য আল্লাহর কাছে পৌঁছাই দিবে সেজন্য আর তোমরা তার পরিবারে দুই রকম মূর্তি পূজা করো এক প্রকার মূর্তি 3৪৫ জন ওদের ছিল কয়জন তিনশো ষাট এখানে আছে কত তিনশো পঁয়তাল্লিশ 3৪৫ মূর্তি যাদের হুকুম মানে মানুষেরা এরা খালি আল্লাহর হুকুম অমান্যই করে নাই ছয়তান্ত অমান্য করেছে আর এরা অমান্যই করে না আল্লাহর হুকুমকে বাতিল করে আল্লাহ হুকুম দিলেন চোখে হাত কাটরে কাবে না আল্লাহ বলে হারাম এরা লাইসেন্স তৈরি হালাল আল্লাহ বলে সুদ হারাম ওরা বছর লাইসেন্স দিলে হারাম হালাল এরকম ভাবে আল্লাহ বলছেন না। আল্লাহ বলছেন পর্দা করো ওরা পর্দা এরা আল্লাহ তারপরে বিকল্প আইন তৈরি করেছে এরপরে সেই আইনগুলো মানতে বাধ্য করছে ঠিক কিনা এখন বড় মূর্তিকারা আর এই মূর্তিগুলোর খালিদোষ এই মূর্তিগুলোকে যারা ভোট দিয়ে তৈরি করে পাঠাইল তাদের কি আমার দেশে অনেক আছে যারা বলে গণতান্ত্রিক প্রক্রিয়া ইসলাম কায়েম হবে আমি বলি এহুদি খ্রিস্টান আগে হয়ে তাগর ইসলাম কায়ে করবা গণতন্ত্রের মূল বক্তব্য মাস্তর সুলতান ইজ্জামিয়ান সাব সমস্ত ক্ষমতার মালিক জনগণ বিশ্বাস না করে সংবিধান খুলে দেখো সাথে একধারা লেখা আছে আর ইসলাম বলে মাস্তর সুলতান ইজ্জামিয়ান সমস্ত ক্ষমতা মালিককে সমস্ত মালিক কে ইসলাম বলে সমস্ত ক্ষমতার মালিক যখন আল্লাহ আইন চলবে কার এটার নাম ও লোহিয়ত আগে তার আল্লাহ মানুষ বুঝে না আমি এককে শুধু বোঝাই একটা কারখানায় এক লাখ কর্মচারী আছে এখন আমি বললাম যে এই কারখানার মালিক হচ্ছে বল্টুমিয়া বল্ট মালিক মালিক যখন হয়ে গেল এখন ওই মালিকে যা বলবে কর্মচারী তা শুনবে ঠিক কিনা এখন মালিকের কথাটা যাই ওইটা মানতে হইবে এই যে প্রথমে বুঝাইলাম এই কারখানার মালিক হচ্ছে বল্টুমিয়া এটার নাম হলো আল্লাহ আল্লা তারা সমস্ত রুহগুলিকে একাত্র করে একদিন মালিকেরা পরিচয় দিলেন তুমি রব্বিকম এই সমস্ত সৃষ্টি আসমান জমিন চন্দ্র সূর্যগ্রহ নক্ষত্র নদী নালা খালবিল যা কিছু বলো এই সবকিছু মালিক আমি নই কি তার মানে এখন আপনি চিনতে পারলেন যে আল্লাহ মালিক আল্লাহ যখন মালিক এই মালিককে বাদ দিয়ে আর কার হুকুম চলবে ওইটার নাম লুহিয়ত এখন আল্লাহ তারা কারো এবাদত চলবে না আনুগত্য চলবে না এই জন্য আল্লাহ তারা বলেছেন আল্লাহুল জেনে রাখো সৃষ্টি কেবলমাত্র যে করেছে আইন কেবলমাত্র তারই চলবে লাহুল হলকু ও লাহুল আম সৃষ্টি যার আইন চলবে কেবল তার পরিষ্কার এটা এই কারখানার মালিককে আল্লাহ হুকুম চলবে কার এখন যদি কোন ব্যক্তি আল্লাহর হুকুমকে বাতিল করে বিকল্প আইন তৈরি করে সেই আইন কাউকে মানতে বাধ্য করে সেই ব্যক্তি মুসলমান থাকবে আল্লাহ হুকুম দিলেন হুকুম চলবে আল্লাহর अपनी संविधान के जिज्ञेस करें हाथ लेखा संविधान देशोच्च आईनिवेचित अन्य संविधान जतखानी असामशील गण्य होर जतखानी अमिल चोर हाथ का विधान जेनाब विचार विचार तरह मदे विचार ए रम जत जगह अमीर आज सबकी कराए স্পষ্ট করে দিয়েছে আইন উচ্ছ মাধ্যমে আল্লাহ রাহুল আসবে আপনি সংখ্যাগরিষ্ঠদের মাত্র অনুসরণ করবেন না সুরাই ইউসুফের একশো ছয় নম্বর আত্মরণ পরিষ্কার বলা আছে পৃথিবীতে যারা বসবাস করছে এদের সংখ্যা সংখ্যাগরিষ্ঠ লোকদের মতের অনুসরণ করেন লোক তারা আপনাকে আল্লাহর রাস্তার থেকে গোমরাহ করে ফেলবে এখন গণতন্ত্রের মাধ্যমে কি করা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ লোকদের মতের অনুসরণ করা হচ্ছে তাহলে এই সংখ্যাগরিষ্ঠ লোকদের মতের আল্লাহ প্রতিবাদ করেছেন কোরআানে বহু জায়গায় সেই দিন কায়েমের জন্য আবার এখন নতুন সুর করেছে আমরা যে গণতন্ত্র বলি এই গণতন্ত্র সে আমেরিকার আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র না আমি জিজ্ঞেস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে গণতন্ত্র পড়ানো হয় আর আমেরিকার বিশ্ববিদ্যালয় তাহলে এই যে বলা হচ্ছে ইসলামাইজেশন করা হচ্ছে গণতন্ত্রকে এইটা আরেকটা কুফরি আরেকটা কি কুফুরি এই পরিষ্কার খিলাফে পয়াম্বার কাছে রাহাগজিদ কেহারগেজ বাম না আল্লাহর নবীর তরিকা বাদ দি। আল্লাহর নবীর তরিকে ছিল ইসলামের কথা স্পষ্ট করে দেওয়া দাওয়াত পৌঁছে দেওয়া এরপরে ক্লিয়ার হতে হবে আমরা বুঝে শুনে আলাবাসীরা বুঝে শুনে আমাদেরকে পথে আগাতে হবে আমাদের মনে রাখতে হবে কুফফাররা আমাদের দুর্বলতার কারণে আজকে ভয় পাচ্ছে ভয় করে আমাদেরকে ওরা মনে করে मुसलमान कारा जाने देशे ग्रीन कार्ड पवार्ज ওদের সাদা চামড়ার বুড়া মেয়েদেরকে বিয়ে করে মুসলমান কারা যারা ওদের দেশে ভিসে পাওয়ার জন্য যারা ওদের ওদের পাচাটা গোলামি করে মুসলমান কারা যারা ওদেরকে পাইলে ওদের ভাষায় কথা বলে ওদের ভঙ্গিমা শিখে মুসলমান কারা যারা ওদের ফারা জামা প্যান্ট শার্ট যদি দেখে একটু গেছে ওখানে কলি লেগে সেখানে একটু পকেট লাগাই যায় এই অনুসরণ করে আমরা পরিষ্কার করে দিতে চাই তোমরা যাদেরকে মুসলমান মনে করো ওরা অরিজান মুসলমান নয় আসল মুসলমান তৈরি হচ্ছে সেই মুসলমান তারা যারা তাদের সাদা চামড়া দেখে থুতু নিক্ষেপ করতে পর্যন্ত রাজি না যেখানে শিরিক আছে যেখানে কুকুর আছে তাদের দিকে থুতু নিক্ষেপ করতে রাজি না মুসলমান তারা যারা তোদের দেওয়া তেল সাবান তোদের দেওয়া ছোলো পাউডার তারা ভোগ করবে না মুসলমান তারা যারা তোদের দেশের গ্রিন কার্ড পথ দূরের কথা তোদের দেশের যাওয়াটা ঘৃণা করে হ্যাঁ যাবে তারা তোদের দেশকে দখল করার জন্য তোদের দেশ থেকে তোদেরকে উৎখাত করার জন্য যেই মুসলমানরা বলবে ভাই চলো তুমি আজকে যেহাদে চলো যে বোন বলবে যে ভাইয়া তুমি যাও যেহাদে যাও যেহাদে গিয়ে তুমি শহীদ হয়ে যাও আমি আমাদের মাথায় একজন শহীদের বোন হিসেবে কেমন দাঁড়াবো মুসলমান তারা শহীদ হয়ে যাও তা আমাদের মাঠে আমি শহীদের বাপ হয়ে উঠব মুসলমান তারা না যারা যদি দেখে দিনের পথে যাচ্ছে বাপ সন্তানকে বারণ করে সন্তানকে বারো দেয় আরে এ পথে কেন সর্বনাশক বিপদে বলে যাবি এগুলো মুসলমানদের চেহারা না মুসলমান তারা যারা সুন্দরী নারীর দিকে চোখ পড়ে গেলে তুমি আমার বোন আমার তোমার দিকে দৃষ্টি দেওয়া খারাপ নজর দেওয়া আমার কোন অধিকার নেই আমি তোমাকে নিরাপত্তা দিচ্ছি এরকম মুসলিমদের দরকার আমি আমার যোগ ভাইদেরকে বলবো তোমাদের একটা জিনিস ক্লিয়ার বিষয় ক্লিয়ার দেখা আর দ্বিতীয় নম্বর হচ্ছে আকিদার ক্ষেত্রে বলতেছিলাম যে মূর্তি পুজোকরা মূর্তি পুজো করে ভাইয়া মাধ্যম রূপে আমরা এখন সে জায়গায় এক তো মন্ত্রী এমপিদেরকে পুজো করি আর একদিকে পৃষবদেরকে কাটি পৃষবদেরকে পরিষ্কার কোন অসুবিধা নাই লিখেছে বান্দা অসংখ্য গুণা করলে আল্লাহ মাফ করতে চায় না আল্লাহ মাফ করতে চায় না পীর অনুয় বিনয় করে আল্লাহর কাছে বললে তারপরে ওই কারণে আল্লাহ মাফ করে দিবেন এগুলো কি এই জন্যই মূর্তি পূজা করতো পরিষ্কার হয়ে গেল আমরা পূজা করি এজন্য এরা আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে সুপারিশ করবে কোরআনুল করিমের সুরায় ইউনুসের আঠারো নম্বর আয়াত আল্লাহ বলছেন তারা আল্লাহর পরিবর্তে এমন কিছুর করে যারা তাদের ক্ষতি করতে মানে কি জন্য আল্লাহ কি বলছেন এরপর আল্লাহ উত্তর দিচ্ছেন কি সুন্দর উত্তর কোরআন পড়বেন মজা লাগবে আল্লাহ তালা বলছেন কুল আপনি বলুন তোমরা কি আল্লাহকে জানিয়ে দিচ্ছ আল্লাহকে খবর দিচ্ছ যেটা আল্লাহ নিজে জানেন না আল্লাহ জানেন না যে আল্লাহরিষ্কার তোমরা কি আল্লাহকে খবর দিচ্ছ না বা উন খবর দিচ্ছ জানিয়ে দিচ্ছ বেমাল যা আল্লাহ তারা নিজে জানেন না আসমান সমূহে এবং জমিনে এমন যে কিছু আছে আল্লাহ জানেন না তোমরা কি আল্লাহকে জানিয়ে দিচ্ছ এরপর আল্লাহ আল্লাহ তারা যে আল্লাহর সঙ্গে শিরিক করছে বোঝা গেলে ভাই মাধ্যম করা কি আল্লাহ বলছেন তারা যে আল্লাহর সঙ্গে শিরিক করছে আল্লাহ তারা এর চেয়ে সম্পূর্ণ পবিত্র এবং সম্পূর্ণ বালাতার তারের চেয়ে অনেক ঊর্ধ্বে আল্লাহ তারা তাদের এই সমস্ত শিরিকের থেকে অনেক উর্ধ্বে এবং সম্পূর্ণ পবিত্র এবং মুক্তি যে আসমান এবং জমিনে আছে এমন কিছু আল্লাহ জানেন না সুবাহ তারা আল্লাহর সঙ্গে যে শিরিক করছে এর থেকে আল্লাহ মুক্ত তাহলে এগুলো শিরিক আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে भाध्यम करते लागे तरिका पीड़े अज्जूरा विषय आलोचना करोचना इसलामी गुलू गुल সেই কারণ করা হলো করলো এবং আল্লাহ সাহান আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝারণ আমলকাল দান করুন হাক হাদা তুল্লাহ মুসলিম